আপনারা বাংলা পিস টিভি থেকে দিনই প্রোগ্রাম দেখছেন আমাদের ইসলামী অর্থনীতি ইসলামের হালাল হারাম ইসলামী অর্থ ব্যবস্থা ইসলামে গরিব গোরাবা এবং নিঃস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 মোমেনের গুণ এটা নয় যে মোমেন কৃপন হবে কোন মোমিনের হৃদয়ে সঙ্গে দুটো জিনিস জমা হতে পারে না কৃপনতা ও ইমান ইমান যে হৃদয়ে থাকবে সে হৃদয়ে কার্পন্ন আসতে পারে না সুতরাং বুঝতেই পারছেন কৃপণ হওয়া কোন মুসলিমের চরিত্র নয় কোন মোমিনের গুণ নয় মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়া বলছেন وياكم الظلم فان الظلم ظلمات يوم القيامة تمنوا الظلم থেকে দূরে থাকো অত্যাচার করা থেকে দূরে থাকো কারণ ظلم অত্যাচার কিয়ামতের দিনে অন্ধকার কিয়ামতের দিনে আলো আপনার দরকার আছে কিন্তু জুলুম যদি দুনিয়ায় করে থাকেন তাহলে কিয়ামতের দিনে তা অন্ধকার হবে وَايَاكُمْ الْفَحْشَ وَالتَّفَحُّشَ তোমরা অশ্লীলতা থেকে দূরে থাকো তোমাদের পূর্ববর্তী জাতি কার্প্য করার জন্য ধ্বংস হয়েছে কৃপণতা করার ফলে ধ্বংস হয়েছে আমার আহম বিল কাতি এই কৃপণতার ফলে তারা পরস্পর আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে না পারলে যত আপনি না পারলে আপনার বন্ধন কি হয়ে যাবে আস্তে আস্তে একই করে কাটতে থাকবে এবং পরিশেষে একদম ছিন্ন হয়ে যাবে তো তারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছিল এই বখিলির কারণে আমারা আহম্বিল বখল আর করলো এবং সেই ফলেই আপনার অশ্লীলতা দেখা দিলো পাপাচারিতা দেখা দিলো ফলে তারা ধ্বংস হয়ে গেল আপোষে আপোসে যখন রকম করবে তখন এগুলো হচ্ছে ধ্বংসের কাজ কারণ ঘটলে পড়ে।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 কিন্তু বিচারক যদি মিথ্যা বলে তার জন্য নিন্দনীয় জ্ঞানীতে ক্রোধ একজন নির্বুদ্ধিতা ও ব্যবীচার বৃদ্ধ মানুষ সে নির্বুদ্ধি হবে অথবা সে করবে এটা তার জন্য বেশি নিন্দনীয় ডাক্তারের রোগ ডাক্তার নিজে অথচ তার ভিতরে রোগ বাড়া আছে রোগ আছে কিন্তু ডাক্তারের মাঝে রোগ থাকা এটা বেশি নিন্দনীয় গরিবে অহংকার অহংকার ধনির মাঝে কৃপন হওয়া এটা হচ্ছে বেশি নিন্দনীয় আপনার সচ্ছল অবস্থা চলে কোন রকম চলে সে যদি ক্ষিপণতা করে যে ভাই আমার চলার রাস্তা সেরকম না আমাকে বেশ ভালোভাবে চলতে হবে একটু मेपे मेपे चलते कथा नहीं हा जुबन मानुषर मध्य चरित्र बड़ निकृष्टतम सोहन हा कतरापूर्ण कारपण्य मानी রহমানের বান্দা কারা রহমানের বান্দা কারা তার বর্ণনা করতে গিয়ে সুরা ফুর শেষ দিকে মহান আল্লাহ বিভিন্ন গুণ বলেছেন রহমান এই বলতে বলতে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 তাকে দাও আছে দিয়ে দাও না তুমি ফকি হয়ে যাও গরিব হয়ে যাও ইসলাম এটা চায় না আর ব্যায়কুণ্ড হয়ে একদম বদ্ধ মুষ্টি থাকো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 गरीब आत्मये दानी रही आत्मये दान नीचे शासिमिन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 গলায় কি হবে সেই মাল আপনার গলায় বিশেষ করে জাকাত জাকাত আদায় না করলেই শাস্তিগুলো হবে আপনি জাকাত যদি না দেন তাহলে আপনার সেই মালকে গলায় সাপ করে ঝুলিয়ে দেওয়া হবে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 দুনিয়াতে এলো আর গেল দুনিয়ার কোনো স্বাদ পায় না অথচ ধরেন বহু মানুষ আছে যারা দুনিয়াতেও জান্নাতের নাতের সুখ অনুভব করতে পারে তাই না আহা যা দুনিয়াতে সচ্ছল রুজি আছে আর स्त्री था सब थर दान रो मात दुनिया सुख चान दुनिया के जाना बनाते चान दुनिया के बेहस्त पे चान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 দুটো রুম বানায় যথেষ্ট তাই হয় যখন আত্মীয় স্বজন আসবে বনাইলো তখন একই সাথে একই রুমে একই জায়গায় সবই আহ না এটা যায় না ইসলামে পর্দা আছে পর্দা সিস্টেমটা কি করে বজায় রাখবে সুতরাং আপনি বলবেন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 বা সবারই হবে আর চার নম্বর হলো নেক প্রতিবেশী আপনার সব সুখ আছে ঘরের ভিতরে কিন্তু বাইরে বের হলেই হ্যাঁ ক্যাচর ম্যাচর। সাইড থেকে তার সঙ্গে হয় না ঝগড়া পাড়া গ্রামে তো হাঁস মুরগি নিয়ে ঝগড়া ছাগল নিয়ে ঝগড়া তাই না ছেলে ছেলে ঝগড়া আর শহরে বুঝতেই পারছেন বিভিন্ন রকমের প্রতিবেশীর সাথে লেগেই থাকে এই যে ঝগড়া শুধু আপনার বাড়ির হবে না প্রতিবেশী তো সুখ থাকা চাই দুনিয়াতে যদি আপনি চান তাহলে আপনি সুখী হতে পারেন যদি আপনার ধন থাকে আর সেই সাথে কি বললাম এই চারটে জিনিস থাকলে আপনার ধন থাকবে তাই না কিন্তু অনেক মানুষ আছে অসুখী সুখ পায় না দুনিয়ার কোন স্বাদ পায় না এলো আর গেল তিন ব্যক্তি দুনিয়ার স্বাদ পায় না তার মধ্যে প্রথম ব্যক্তি হলো কি হবে না আর ব্যয় করতে না চাইলে সে করতে পাবে। পেতে পারে না দু নম্বর হচ্ছে মূর্খ যে জাহেল মানুষ না দুনিয়া জানলো আর না দিন জানলো মূর্খ কিছু বললে ভাই আল্লাহ মাফ করবে এইভাবে জাহেল মানুষ দুনিয়ার কোন স্বাদ পায় না মূর্খ মানুষ আর তিন নম্বর হচ্ছে পাগল পাগলে তো কোনো অনুভূতি সে কিন্তু ফকির মাল থালি কি হবে সে তো ব্যয় করে না আর ব্যয় না করলে সে তো ফকির আসলেই ফকির সে নিজেও খায় না আর অপরকেও খেতে দেয় না এই কৃপন দুনিয়ার কোন স্বাদ পায় না পক্ষান্তরে সুখী মানুষের নিদর্শন নেই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 ধন কি রূপে বাঁচবে কি রূপে ধনকে বাঁচাবো আল্লাহ করে আরও ভিক্ষা চাইলে বাবা ভিক্ষা দাও কাছে চাও। তাই না এক বকিল ফকিরদের জ্বালায় অন্য গ্রামে ঘর করলো এই গ্রাম ছেড়ে বলে চল মা অন্য গায়ে যায় বিটি বললো অন্য গায়ে যায় এ গায়ে ফকিরের ভারী জ্বালা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 তার ওয়ারের সেই ধন নিয়ে উড়িয়ে দেয় অথবা কোনো জালেম তার ধন ছিনিয়ে নেয় অথবা কুপ্রবৃত্তি বসে নিজেই সে মাল অসৎ নষ্ট করে ফেলে অথবা কোনো খারাপ মাটিতে গৃহ নির্মাণ করতে গিয়ে তাতে ধন নষ্ট করে ফেলে অথবা প্রাকৃতিক দুর্যোগে তার সেই ধন ধ্বংস হয়ে যায় অথবা বড় রোগে পড়ে চিকিৎসায় তার অর্থ খরচ হয়ে যায় অথবা এমন জায়গায় রাখে যেখানে থেকে সে ধন নষ্ট হয়ে যায় अथवा चूरी हो जाए कारेंट शास्ती हलो दुनिया के कारण शास्त्री बल्ब्य बखिले बखिली वाला मुसीबत आकर्षण कर खेसारत नुकसान फेलते यथचित धन व्यय ना कर फले मानुष तथा आल्लर काभिसप्त होते बखिल से गाधार मत जे निजे पीठ मणिमुक्ता बहन करूकना घास और खर थकते खाए मुखे चाय ना थकते खेते चाय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 তারা হচ্ছে আপনার প্রতিবেশী আমা তাদের মধ্যে যার দরজা আপনার বেশি কাছে আপনার দরজা থেকে বেরিয়ে যার দরজা সব থেকে সে হচ্ছে সবচেয়ে জন্য আমাদের শরীয়তে বড় তাকিদ করা হয়েছে এবং ইসলামী অর্থনীতিতে এটাও পড়ে যে প্রতিবেশী হক আদায় করবেন আর প্রতিবেশীর কথাও অন্য আদায় করবে বা যে ব্যক্তি হায় আর তার পাশে তার প্রতিবেশী ভোকায় থাকে খিদে থাকে সে মোমেন হতে পারে না অর্থাৎ পূর্ণ মোমিন হতে হলে কি হতে হবে প্রতিবেশীর খোঁজ খবর নিতে হবে যে প্রতিবেশী যদি আপনার খেতে না পায় আপনি পেট পুড়ে যাই সর্বা বাড়িয়ে দাও। কেন প্রতিবেশীদেরকে হাদিয়া দেবে মানে যদি গোষ্ঠ দিতে না পারো কম পৌঁছে দাও প্রতিবেশী সদ্ ব্যবহার করা এবং সৎ প্রতিবেশী হওয়া ভালো নেক প্রতিবেশী হওয়া দুনিয়ার সুখ শান্তির একটি কারণ তাই না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন ও সাহা নবীন মোহাম্মদ আজমাইন ও সালামালাইকুম ওরক